আসসালামু আলাইকুম ওরমতুল্লাহরাতিল্মাদ সম্মানিত দর্শক আপনারা যারা বিশ টিভি বাংলার দর্শন অনুষ্ঠানটি দেখছেন সবাইকে আন্তরিক দোয়া ও স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের পর্ব আমরা আলোচনা করছি সন্ন্যাতের আলোকে আত্মশুদ্ধি আর এ প্রসঙ্গেই আমরা পর্যালোচনা করছিলাম রসল্লাহ সাল্লা সালামের জন্য সালাদ এবং সালাম পাঠ করা বলা এর গুরুত্ব এবং আত্মশুদ্ধির ক্ষেত্রে এর প্রভাব সময়ত দর্শক আত্মশুদ্ধির জন্য সহজ যে কর্মগুলো রয়েছে যা আমাদের আল্লাহর নয় করতে দেয় অন্তরকে পরিশুদ্ধ বিশুদ্ধ করে আল্লাহ এবং ত্য রাসুল সাল্লাহ মহব্বতে আমাদের আত্মাকে উজ্জীবিত করে কিন্তু আমাদের খুব বেশি কষ্ট হয় না এই ধরনের প্রিয় এবাদতগুলোর অন্যতম হল সালাত এবং সালাম এর ভিতরে রয়েছে অত্যন্ত বড় বরকত ফজিলাত সবাব কিন্তু এর জন্য বেশি প্রস্তুতি লাগে না এর জন্য অজু করা প্রয়োজনই জরুরি নয় অর্থাৎ সালাদ সালাম পড়ার জন্য অজু করা কাপড় চোপড় সুন্দর করে পড়া সুন্দর হয়ে বসা বা দাঁড়ানো অথবা কিছু মানুষ একত্রিত হওয়া একটা অনুষ্ঠানে যাওয়া এগুলো কোনোটারই কোনো গুরুত্ব নেই বান্দা অজু অবস্থায় অজু ছাড়া গোসল অবস্থায় গোসল ছাড়া ভালো কাপড়ে অথবা সাধারণ কাপড়ে কর্মরত অবস্থায় চলা অবস্থায় যে কোনো অবস্থায় যখন আল্লাহ রসুল সাল্লামের জন্য সালাদ পালন করে সালাম পালন করে তখন অগণিত সবাব বরকত সে পায় আল্লাহ রসুল সাল্লাম বিভিন্ন হাদিসে আমাদেরকে তা জানিয়েছে এই বরকত ফজিলতের ভিতরে অনেক দিক রয়েছে একটা দিক হলো আল্লাহ তালা আমাদের গোনা মাফ করেন রহমতদান করেন মর্যাদা বাড়িয়ে দেন সওয়াব দিয়ে দেন এর পাশাপাশি রয়েছে যে আল্লাহর ফেরেশ তারা আমাদের জন্য দোয়া করতে থাকে আরও রয়েছে রসল্লাহ সাল্লাহ সাল্লামের কাছে আমাদের এই সালাত সালাম পৌঁছে দেওয়া হয় তিনি এর উত্তর দেন আরও রয়েছে এই সালাত এবং সালামের মাধ্যমে আমরা রসুলল্লা সাল আলি ওয়া সাল্লামের সাফাত অর্জনের যোগ্যতা লাভ করি সালাত পাঠের মাধ্যমে দোয়া কবুল হওয়ার বরকত লাভ করি দোয়া কবুল হওয়ার আশা বেড়ে যায় নিশ্চয়তা পাওয়া যায় সালাদ পাঠের মাধ্যমে আল্লাহ তাদের আমাদের আফদ কাটিয়ে দেন দুনিয়া আখেরাতের প্রয়োজনগুলো মিটিয়ে দেন এই সকল বিষয় বিভিন্ন হাদিসে বারবার রসল্লা সাল্লাহ আসলাম আমাদেরকে জানিয়েছেন এক হাদিসে রসল্লাহ সাল্লাম বলছেন আবুতাল হারদি আল্লাহ তালহু বলছেন একদিন রসল আল্লাহ সাল্লু আসসালামকে খুব হাসি মুখে দেখা গেল আমরা জিজ্ঞাসা করলাম ইয়া রসল্লাহ আপনাকে আজকে আনন্দিত দেখা যাচ্ছে কারণটা কি তিনি বললেন আল্লাহ তালার একজন ফেরেস্তা আমাকে জানিয়েছেন আপনার কি ভালো লাগে না যে আপনার কোনো উম্মত আমায় রিকা আর না হো মাহিনিকা ঈশ্বল্লা আলিহি ইহ আলি আসান ওরাফাবে আশা দারা জাহাতিন মহাআ আশা সই যদি আপনার কোনো উম্মত আপনার উপরে একবার সালাত পড়ে আল্লাহ তালা তার জন্য দশটা প্রহমত করবেন দশটা পাপ মোচন করে দেবেন এবং তার দশটি মর্যাদা বাড়িয়ে দেবেন অন্য হাদিসে আল্লাহ রসুল সাল্লাহ আলী ওয়া একই বিষয়ে আরও অনেক নির্দেশনা দিয়েছেন বিভিন্ন সাহাবি থেকে এ বিষয়টা বিভিন্ন শব্দে বাক্যে বর্ণিত হয়েছে আল্লাহ রসুল সলাল্লা আলি আসাল্লাম বলেন মানুষ আলী সালান সাল্লাহ আলী বিহা আশ যদি কেউ আমার উপর একবার সালাত পাঠ করে তাহলে আল্লাহ তালা এই জন্য তাকে দশ বার সালাদ প্রদান করবে অন্য হাদিস আব্দুল যখন তোমরা মুআদ্দিনকে আজান দিতে শুনবে তখন মুদিন যা যা বলে তোমরা সেই কথাগুলো বলবে যখন আজান শেষ হয়ে যাবে তখন তোমরা আমার উপরে সালাদ করবে কারণ যদি কেউ আজান শেষে বা যে কোনো সময় যদি কেউ আমার উপরে সালাত পাঠ করে আল্লাহ তালা তাকে দশটি রহমত প্রদান করবে দর্শক তাহলে রসল সাল্লাম আমাদের শেখালেন আজানের পরেও সালাদ করতে কারণ আজানের পরে আমরা রসল আল্লাহ সাল্লাহ সাল্লামের ওসিলার জন্য মর্যাদার নৈকট্যের জন্য দোয়া করি এবং আমরা নিজেদের জন্যও দোয়া করব। আজান এবং একামতের মধ্যবর্তী সময়ের দোয়া আল্লাহ কবুল করেন আর এজন্যই আজানের পরে রসুল্লাহ স্লামের সালাত পড়বো এরপরে তার জন্য ওসিলার দোয়া করবো নৈকট্যের দোয়া করব এরপরে আমাদের প্রয়োজনও চাইতে পারে কারণ আমরা দোয়া প্রসঙ্গে দেখেছি আল্লাহ রসুল সাল্লাহ আসলাম বলছেন আদো আউ বাইনাল আজান্দু হদ আজান এবং কামতের মধ্যবর্তী সময়ের দোয়া ফেরত যায় না কাজেই তো সে সময়ে তোমরা দোয়া করো আর সবচেয়ে আগে তো রসুল্লসলামের জন্যই দোয়া কর দর্শক সালাতের মাধ্যমে আমরা আল্লাহ রহমত দশ গুণ রহমত দশটা পুণ্য এবং দশটা গোনা মাপ ছাড়াও ফেরেস তাদের দোয়া পেতে থাকে মানসল্লা যখন কোন ব্যক্তি আমার উপরে একবার সালাত বলে রাসলাসম বলছেন ফেরস তার জন্য দোয়া করতেই থাকে কাজেই তোমরা অল্প করবে না বেশি করবে এটা তোমাদের ব্যাপার দর্শক আমরা তো বেশি করবো যে এবাদত পালনের ভিতরে এত মর্যাদা বরকত অথচ আমাদের কোনো কষ্ট হচ্ছে না আমরা যে কোন অবস্থায় মুখে উচ্চারণ করে করে রসল্লা সাল্লাহ সাল্লাম উঠো সালাদ পাঠ করতে পারি বিশেষ করে রসল্লাহ সাল্লামের শেখানুসন্নদ শব্দ বাক্যগুলো দিয়ে করতে পারি আর এই মহান মর্যাদা পেতে পারি দর্শক শুধু তাই নয় ফেরেশ তারা দোয়া করছেন এটাই নয় আমরা আল্লাহ তালের কাছে এত মর্যাদা ফারছি তাই নয় আমাদের সালাত রসল আসলাম কাছে পৌঁছে দেওয়া হচ্ছে আউস রাজন বলছেন রসল আসালাম বলেছেন তোমাদের সবচেয়ে ভালো দিনগুলোর অন্যতম হল জুমার দিন শুক্রবার এই দিনে তোমরা আমার জন্য আলেইকা সলাতনা আপনি তো আপনার অফাতের মৃত্যুর পরে কবরে মাটিতে আপনার দেহ মিশে চলে যাবে মাটিতে পরিণত হয়ে যাবেন তাহলে কীভাবে আমাদের সালাদ আপনার কাছে পেশ করা হবে রাসলসলাম বললেন ইন আল্লাহ আলা হরমা আল্লাহ আরজাদ আল্লাহ মাটির জন্য নিষিদ্ধ করেছেন নবীদের দেহ মিশিয়ে দিতে খেয়ে ফেলতে কাজেই আল্লাহ তালা আমাকে সংরক্ষণ করবেন আমার কাছে তোমাদের সালাদ পৌঁছে দেবেন কত বরকতের কথা মর্যাদার কথা আমরা সালাতের মাধ্যমে আল্লাহ তালের কাছে দশটা নিকি পাচ্ছি দশটা রহমত পাচ্ছি দশটা মর্যাদা বেড়ে যাচ্ছে অন্য হাদিসেরা সাল্লা বলেছেন হাই তুমা কুন্তুম আলাইয়া হাই তাকুমুগুনি তোমরা যেখানেই থাকো আমার উপরে সলাদ পড়ো। তোমাদের সালাদ আমাদের কাছে পৌঁছে দেওয়া হবে অন্য না সাল্লাহাম সালাতের জন্য সালামের জন্য কবরে আসতে হবে দল ধরে আসতে হবে কবরকে একটা আনুষ্ঠানিকতার কেন্দ্র করবে এটা করো না নিয়মিত সময় ধরে চলে আসবে ঈদের মতো জাঁকজমক বানিয়ে ফেলবে এরকম কিছু করো না প্রয়োজন নেই আল্লাহ তালা বিশ্ব বিশ্বনবীকে বিশ্ব মানবতার জন্য তাকে পাঠিয়েছেন তার জন্য সালাত দেওয়াকে সহজ করে দিয়েছেন কাছে যাওয়ার প্রয়োজনেই বিশ্বের যেখানেই থাকো তোমরা সালাত পড় তোমাদের বাড়িগুলোকে কবর বানিও না অর্থাৎ বাড়িতে বসে আবাদত করবে না আমার সালাদ সালাম পড়বে না আমার কাছে এসে পড়তে হবে এই চেতনায় ডুবে যেও না বরং তোমরা যেখানেই থাকো আমার উপর সালাত পড়বে তোমাদের সালাত আমার কাছে পৌঁছে যাবে এর চেয়ে বড়ো আর কি হতে পারে দর্শক আমরা সালাত করব। সলাৎ পড়ব আল্লাহ রসুল সাহেব পৌঁছে দিয়ে হবে তিনি তার জবাব দেবেন সালামের জবাব দেবেন সালাম প্রসঙ্গে আমরা জানবো দর্শক এখানে আবারও আপনাদের মনে করিয়ে দিই এই সলাৎ এই আবাদত সকল এবাদতের মতোই রসল্লা সাম সাহাবিদের পদ্ধতিতে পালন করতে হবে তা না হলে শুধু এই ফজিলাতের কথা শুনে আমরা মন পদ্ধতিতে পালন করলে সব তো পাবই না বরং সন্ন্যতকে অবজ্ঞা করার জন্য পাপি হয়ে যাব আল্লাহ আমাদের ফাজত করুন দর্শক সালাতের আরও অনেক ফজিলত মর্যাদা বরকত রয়েছে বিরতিতে যেতে হচ্ছে বিরতির পরে সেগুলো আলোচনা করব ততক্ষণ আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত শেয়খ মুসলেহ উদ্দিন কারণ আল্লাহ ওয়াহদাল্লাহ এই রাখব গ্রিক কোন তুলনা নেই এই গ্রন্থের মধ্যে কোন সন্দেহ নেই অক্ষরে সত্য প্রথম থেকে শেষ পর্যন্ত এটা সত্য আল্লাহ পাঠিয়েছেন देख विशुद्ध प्रत्यदेश पवित्र कुरानी सोमवार मंगलवार रत साढ़े दस टाय पुन सम्प्रचार सकाल नीज टी The students of Islamic International School, welcome all of you. As-salamu wa rahmatullahi wa barakatuhu. watch little wonders at their best bisoy shishura proti budband shonda 6:00 ta a punor samprochar sokal 11:00 ta bangladeshe ptv bangla didha dondo mullobodher obhab progito bishwasher obhab asacheton jibon japon dharmo ke tule dhora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 আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবাররারকাত দর্শক ফিরে এলাম বিরতির পর আমরা রসল সাল্লাহ আসালামের সালাদ পাঠের বরকত ফজিলত গুরুত্ব মর্যাদা আলোচনা করছিলাম দর্শক আল্লাহ তালা বিশ্ব নবীকে বিশ্ব মানবতার জন্য তাকে পাঠিয়েছেন তার জন্য সালাদ দেওয়াকে সহজ করে দিয়েছেন কাছে যাওয়ার প্রয়োজনেই বিশ্বের যেখানেই থাকো তোমরা সালাদ পড় তোমাদের বাড়িগুলোকে কবর বানিও না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 সকল এবাদতের মতোই রসল্লা সাহাবিদের পদ্ধতিতে পালন করতে হবে তা না হলে শুধু এই ফজিলাতের কথা শুনে আমরা মন পদ্ধতিতে পালন করলে সব তো পাবোই না বরং সন্নতকে অবজ্ঞা করার জন্য পাপি হয়ে যাব আল্লাহ আমাদের হেফাজত করুন দর্শক শুধু আখেরাতি নয় দুনিয়াতেও সালাতের মাধ্যমে আল্লাহ তালা আমাদের বিপদগুলো দূর করে দেবেন আমাদের মনের কষ্ট দুশ্চিন্তা উৎকণ্ঠা দূর করে দেবেন প্রয়োজন মিটিয়ে দেবেন বিভিন্ন হাদিসে আসছে কাহি তালু বলছেন রসল্লাহ সাল আলিহাস্লাম রাতের গভীরে রাতের তিন ভাগের এক ভাগ পার হলে বা রকম সময়ে উঠে বলতেন বলতেন্লাহ হে মানুষের আল্লাহ জিকির করো কে আমুল্লা সলাত আদাই করো কে আমাদের আলম বেমাফি মৃত্যুতে এসে গেল যে কোনো সময় এসে যাবে সতর্ক হাও এই রাতের গভীরে আল্লাহর জিকির করো কর। আদাই করো কাবিব নাজরা রাজু বললেন আমি রসোল্লাহ সাল্লা সাল্লামকে বললাম ইয়ারসোল্লাহ ইনানি উকসিরু মিনা সালাত আল্লাই আজালু মিন সলাত আমি যখন দোয়া করি আল্লাহ তাল্লাহার কাছে তখন আপনার জন্য অনেক সালাদ করি কাবিব বলে বললেন ইয়ারসোল্লাহ আমি কি পরিমাণ সালাদ আমার দোয়ার ভিতরে আপনার জন্য রাখবো চার ভাগে রাখবে আর রোব ইয়ারসোল্লাহ চার ভাগের এক ভাগ আমি আপনার জন্য সালাত রাখি বাকিটা অন্যান্য দোয়া বা অন্যান্য জিকির করি রসল্লাহ সলাল্লাহ আলিউলাম বললেন ইন সে তুমি যদি তোমার সামগ্রিকা বা দোয়ার ভিতরে চার ভাগের এক ভাগ আমার জন্য দোয়া আমার জন্য সালাত পড় এটা ভালো তুমি যদি ইচ্ছা করো তবে এর চেয়ে বাড়ালে আরো ভালো হয় ইয়া রসল আল্লাহ আপাত আমার সামগ্রিক দোয়ার সালাতের তিন ভাগের এক ভাগ আপনার জন্য সালাত করি রসল আল্লাহাম বললেন তুমি যদি চাউ এটা করো তবে ভালো হবে এভাবে অর্ধেক তিন ভাগের দুই ভাগ তখন যখন সাহাবি বুঝলেন এর চেয়ে বানানো ভালো তখন তিনি বললেন রসল আসাল্লামকে ইয়া রসল্লাহ ইদানুল্লাহ আলাইক তাহলে আমার দোয়া আমার জিকির অজিফা আমার দোয়া পুরোটাই আপনার জন্য সালাদ বানিয়ে ফেলবে আল্লাহ রসুল্লাহাম বললেন ইদান দুটো পুরস্কার পাবে তুক তোমার যত হাম আছে তোমার যত চিন্তা আছে উৎকণ্ঠা আছে এগুলো আল্লাহ মিটিয়ে দেবেন ও তোমার গোনাগুলোকে আল্লাহ মাফ করে দেবে অন্য হাদিসে রসল্লাহ সাল্লাহ আলহিহুয়া সাল্লাম বলছেন এক সাহাবি এসে তাকে বললেন ইয়া রসল আমি আপনার জন্য কি পরিমাণ সালাত পড়বো আমার যে অজিফা বা দোয়া এর ভিতরে আপনার সালাদ কি পরিমাণ হবে রসল্লা সাল্লাহ স্লাম বললেন তুমি যেটুকু চাও তিনি বললেন আমি তিন ভাগের এক ভাগ রসল সালাম বললেন তুমি যেটা চাও যখন সাহাবি বুঝতে পারলেন যে আরও বাড়ানো ভালো তিনি বললেন তাহলে আমি পুরোটা আপনার উপরে দরুদ আপনার জন্য সালাদ বানিয়ে ফেলবো রসোল্লাহ করতে পারো তাহলে তোমার এবং আখেরাতের যে চিন্তা সময় দর্শক এভাবেই আমরা দেখছি যে রসল্লাহ সালি সাল্লামের উপরে সালাদ আমাদের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ এ বাদত যে বাদত অত্যন্ত সহজ কোন আনুষ্ঠানিক কথা প্রস্তুতি লাগে না আমরা হাঁটতে চলতে বসতে শুয়ে বিভিন্ন হাদিসে নির্দেশনা এসেছে আমরা জানবো শয়নরত অবস্থায় হাঁটার পথে কর্মরত অবস্থায় গল্পের মাজলিসে মাঠে রান্নাঘরে সব সময় আমরা এই সহজ এবাদতটা পালন করতে পারি মনের আবেগ দিয়ে রসল্লাহ সাল্লাহ সাল্লামের শেখানো ভাষায় হলে খুবই ভালো হয় নইলে আমরা যতটুকু পারি আন্তরিকতার সাথে রসল্লাহ সাল্লাহ সাল্লামের সালাদ পাঠ করব আর এই মহান ফজিলত বরক দর্জন করবো দর্শক সালাদ যেমন গুরুত্বপূর্ণ এ বাদত মর্যাদার পথ সালাদ পাঠ না করা তেমনই ক্ষতির কারণ হাদিস শরীফে বিভিন্নভাবে রসল্লা সাল্লা সাল্লাম এটা আমাদেরকে বুঝিয়েছেন রসল আল্লাহ সাল আলাম একদিন বিম্বরে উঠেন একবার বলেন আমিন আবার বলেন আমিন আবার বলেন আমিন তিনবার তিনি আমিন বললেন সাহাবায় কেরাম পরে জিজ্ঞাসা করলেন যে আপনি আমিন বললেন কোনো কারণ বুঝলাম না তখন সাল্লাহাম বললেন আমার সামনে জিবরি আলি সাল্লাম আবির্ভূত হলেন বা কল বাহুফ আলমসাল আলী যার সামনে আপনার নাম উল্লেখ করা হলো আপনার কথা বলা হলো কিন্তু আপনার উপর সালাত পড়লো না ওই ব্যক্তি হতভাগা আল্লাহ রহমত থেকে দূরে চলে গেছে আমি বললাম আমিন তিনি আবার বললেন একইভাবে বাউদা ওয়াইলা আনফু আলাহানা যে ব্যক্তি তার পিতা মাতার দুইজনকে অথবা একজন অন্তত জীবিত ফেল বৃদ্ধ বয়সে কিন্তু তাদের খেদমতের মাধ্যমে জান্নাত নিতে পারলো না ও ব্যক্তি হতভাগা দুর্ভাগা ও বিতারিত আমি আমিন বললাম জিবিল আল্লাহ ইসলাম দোয়া করলেন আমি আমিন বললাম তিনি আরো বললেন রাগেমা আনফরিন আদ্রাকা রা ফালু যে ব্যক্তি রমদান পেয়ে গেল কিন্তু রমদানেকামল করে আল্লাহ তাল্লাহের কাছে ক্ষমা নিতে পারল না সে ব্যক্তি হতভাগা সেও বিতাড়িত আমি আমিন বললাম দর্শক দোয়াকারি জিবরিল আমিন আর আমিন বলছেন আসল আমিন মোহাম্মদ রসোল্লাহ সালাম কাজেই রসোল্লা সালাহ সালামের নাম শুনে উচ্চারণ শুনে বা নাম পাঠ করে সালাত না পড়ার মহা পাপ মহা বেয়াদপি আর কিছুই হতে পারে না কারণ মানবতার কলঙ্ক সেই মানুষ যে মানুষ মানবতার মুক্তির জন্য যিনি তার জীবনে শত কষ্টকে বরণ করে নিয়েছেন তার নামটা শুনে কোনো কষ্ট নেই শুধু একবার তার জন্য আল্লাহ তাল কাছে সালাতের কথা বলবে এটাও বলতে পারল না এর সে আর এর সে বখেল এর হতভাগা আর কে হতে পারে আর এর জন্যই তো অন্য হাদিসে রসুলাম বলছেন কৃপন তো ওই ব্যক্তি যার কাছে আমার নাম নেওয়া হলো আমার কথা বলা হলো আমার স্মরণ হল কিন্তু সালাত পাঠ করল না আল্লাহ রসুল সাল্লাম অন্য হাদিসে বলেছেন মাহমিন কৌমিনিস বী সালামে আল্লাহ রসুলাম বলছেন কিছু মানুষ এক জায়গায় বসেছে কিছু সময় বসে চলে গিয়েছে এই মজলিসের ভিতরে আল্লাহ তাল জিকির ও করেনি রসুল সাল্লাম করে দরুদ অর্থাৎ আমরা বসেছি কিছু সময় কথা বলেছি কথার ফাঁকে ফাঁকে সাহাবিগণ আল্লাহর জিকির করতেন সুন্নত জিকির আলহামদুলিল্লাহ সুফহান আল্লাহ আল্লাহ আকবর আল্লাহ মাঝে মাঝে দরুদ পড়তেন সালাদ পড়তেন আল্লাহ মহম্মদ ওয়া আলী ওয়া সাল্লাম ইত্যাদি সলাল্লাহ আল্লাহ নবী ওয়াসাল্লাম বা এই জাতীয় বাক্য দিয়ে কথার ফাঁকে ফাঁকে প্রত্যেকে নিজের মতো আল্লাহর জিকির বা দরুদ সলাত পাঠ করতেন এটা হলো আল্লাহ রহমত বরকতের উপকরণ মাধ্যম বড় এ কিন্তু কিছু মুসলমান বসলো গল্প করলো দুনিয়া রাজনীতি সামাজিক পারিবারিক অনেক গল্পগুজব হলো কিন্তু তার ভিতরে আল্লাহ তাল্লাহর কিছু জিকির হলো না রসুল্লাহ সাল্লাহ সাল্লাম করে সালাদ আদায় হলো না এটা এই মাজলিসটা তাদের জন্য কষ্টের কারণ হবে আল্লাহ মাফ করতে পারেন আল্লাহ শাস্তিও দিতে পারেন অন্য রেওয়য়েতে যদি তারা সহবের জন্য জান্নাতে যায়ও জান্নাতে যে আফসোস করতে হবে যে ওই মাজলিসে আমরা যদি আল্লাহ তালার কিছু জিকির এবং রসুলসাল্লাহ আসলামকে সালাদ করতাম কতই না ভালো হতো দর্শক আমরা কত মাজলিস্ত এভাবে নষ্ট করি ঘন্টার পর ঘণ্টা রাজনীতি নিয়ে সমাজ নিয়ে আবহাওয়া নিয়ে বিশ্ব নিয়ে গল্প কর্প গল্পের সময় কাটিয়ে দিই কিন্তু হয়তো এক ঘণ্টা চলে গেল আল্লাহর কথা একবারও মনে হয়নি রসল আল্লাহ আসলামের কথা একবারও মনে হয়নি দু একবার নিজের মনে এক কি। রসুল্ল্লা সাল্লাহ আসলামের উপর সালাদ পড়বো আল্লাহ তালার তসবি তাহলিল পড়ব এটা মনে আসেনি এটা বড় দুর্ভাগ্যের কথা ভাইরা এটা আল্লাহ তালা থেকে গাফেল হয়ে যাওয়ার অমনজী গহেদা নিদর্শন তবে আমাদের মনে রাখতে হবে এই মাজলিসে আল্লাহ তালার জিকির রসুল্লাহ সাল্লাম দরুদ পড়া সালাত পড়া এটা যদি আমরা মন গড়া পড়ি তাহলে তো হবে না রসুল্লাহ সাল্লাম সাহাবিরা মাজলিসে যেভাবে পড়তেন ওইভাবে পড়তে হবে কথার ফাঁকে ফাঁকে সালাদ কথার ফাঁকে ফাঁকে আল্লাহ তালার তসবি তাহলির দল ধরে সুর করে পড়তে হবে এটা তারা কখনোই পড়েননি এটা তাদের শূন্যতের ব্যতিক্রম এটা আল্লাহ রসুল্লাহ আসাল্লাম সাহাবিগণের শূন্যতে আমরা পাই না কাজেই যে কোনো মাজলিসে দিনী মাজলিসে দুনিয়াবী মাজলিসে পারিবারিক মাজলিসে বন্ধুদের মাজলিসে যে কোনো বৈঠকে যে কোনো আড্ডায় আমরা কথার ফাঁকে ফাঁকে মুমেন মাঝে মাঝে আল্লাহ তালা জিকির করবেন মাঝে মাঝে রসুল্লাহ দরদ পড়বেন এটাই তো মনের চাহিদা এর মাধ্যমে একদিকে যেমন আমরা আত্মাকে পরিশুদ্ধ করব এই দুনিয়া বি মাধ্যমে আত্মা ময়লা জমা থেকে আত্মরক্ষা করব কথার ফাঁকে গোনা হওয়ার যে প্রবণতা থাকে যখন আল্লাহ দিকির এবং সালাত আসবে গোনা থেকে সচেতন হয়ে যাব। আমরা সবাব বরকত কল্যাণ লাভ করব সম্মানিত দর্শক এ ব্যাপারে আরও আদেশ রয়েছে আমরা এ পর্বে আর আলোচনা করতে পারছি না আল্লাহ তালা তৌফিক দিলে পরবর্তী পর্বে আমরা বিষয়গুলো আলোচনার চেষ্টা করব। الله تلا تتقون، تتدين، أمدر بحال ركون، أي دعا قريش شكورسي، سبحانك اللهم وحمدك، أشهد أن لا إله إلا انت أستغفروك واتو بليك، والسلام عليكم ورحمة الله وبركاته. श्लिष्ट कि आलोचित होलुमुलर आन शुरोन कुरान भल भाव बुझ्वार की विषय ज्ञान रखा जरूरी জানতে হলে দেখুন ইসলামী প্রতি আন্তরিক বার্তা সবচেয়ে লাভজনক ব্যবসা আপনি কি জানতে চান কোন ব্যবসা আপনাকে সর্বোচ্চ মুনাফা দিতে পারে कुरानूलानी दाना जाय करें रिटर्न पात गुण बसिवसायिक भाषा